কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেস রিকনিশন প্রথমে আসুন এই ভিডিওগুলো দেখি যা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিডিও তিন মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এবং অগমেন্টেড ইন্টেলিজেন্স ভিডিও তিন মিনিট সাতাশ সেকেন্ড এর সংজ্ঞা প্রদান করে সূত্র কগনিটিভ ক্লাস পূর্বে বিগ ডেটা ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু সুনির্দিষ্ট প্রযোগ এই ভিডিওতে তিন মিনিট উনপঞ্চাশ সেকেন্ড কভার করা হয়েছে স্বাস্থ্য এবং পরিচয় ব্যবহারের সাথে সম্পর্কিত উদাহরণগুলো দেখুন সূত্র কগনিটিভ ক্লাস পূর্বে বিগ ডেটা ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল এই বিশেষটি মানবাধিকার এবং সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে স্পর্শ করে এবং এটিকে প্রাথমিকভাবে পুলিশিংয়ের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হয়েছিল কিন্তু এখানে যেভাবে দেখানো হয়েছে তাতে ফটোগুলির নির্ভুলতা প্রশ্নের মুখে পড়েছে অনেক পুলিশ বিভাগ অপরাধ দমনে তাদের কৌশল হিসেবে মুখ দেখে শনাক্তকরণ প্রযুক্তির উপর নির্ভর করে সমস্যা হল এই প্রযুক্তিতে ভুলভাবে শনাক্ত করার হার অনেক বেশি দেখা যাচ্ছে যে সফটওয়্যারটি শ্যামবর্ণের মানুষদের মুখ চিনতে সমস্যায় পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি একটি সমীক্ষা বলছে মুখ দেখে শনাক্তকরণ পদ্ধতিগুলি শ্বেতাঙ্গ মুখের তুলনায় কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান মুখগুলি শনাক্ত করতে অনেক কম নির্ভুল কৃষ্ণাঙ্গ নারীদের ক্ষেত্রে ভুলভাবে শনাক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি সমীক্ষায় এমনটাই বলা হয়েছে এই প্রযুক্তি আইন প্রযোগকারী সংস্থাগুলির ব্যবহার করা উচিত কিনা তা নিয়ে এটি নতুন করে সন্দেহের সৃষ্টি করেছে একজন সমালোচক এই ফলাফলগুলিকে ঘু বিস্ময়কর ই বলে অভিহিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি ইন্টেল মাইক্রোসফট তোষিবা এবং চীনা সংস্থা টেনসেন্ট ও দিদি চুজিং সহ নিরানব্বই জন নির্মাতার তৈরি করা একশো ঘনাশিটি পদ্ধতি পরীক্ষা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড এবং ম্যাসাচুসেটসের সমারবিল সহ বেশ কয়েকটি শহর মুখ দেখে শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করেছে মুখ শনাক্তকরণ প্রযুক্তি সাতটি শীর্ষ প্রবণতা প্রযুক্তি বিক্রেতা বাজার ব্যবহারের ধরন এবং সর্বশেষ খবর